আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সারা বিশ্বের পিস টিভির বাংলা বিভাগের দর্শক ও শ্রোতা আমরা ধারাবাহিক ভাবে সিএম ও রদান প্রসঙ্গে আলোচনা করে আসছিলাম সেই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের সম্মুখে উপস্থাপক হিসেবে আছি ড মুসলিউদ্দিন এবং আমার ডানে আছেন শেখ আব্দুরামাল তারপরে আছেন শেখ ইউসুফ আব্দুল মজিদ এবং আমার বাম দিকে রয়েছেন শেখ শাহিদুল্লাহ খান মাদানী এবং আমার একান্ত কাছে বাম পাশে রয়েছেন শেখ মানুল্লাহ মাদানী সম্মানিত দর্শক শ্রোতা আমরা আপনাদের সম্মুখে এই বড় বড় দিন আলিম এবং জ্ঞানীগুনিদেরকে উপস্থাপন করেছি আমরা ইতিপূর্বে আলোচনা করছিলাম আপনাদের সম্মুখে সমের বিভিন্ন মাস আলামাস আয়াল নিয়ে এখন কি কি ফরজ হয় কোন সময়ে আমরা আলোচনা করছিলাম শর্ত নিয়ে শেষের একটি শর্ত যা ফোকাহাগন দিয়েছেন বা ধারাবাহিকভাবে বর্ণনা করেছেন সেটি হল আলমাওয়া নেয় কিছু কিছু ফরজ হয়েছে কিন্তু নিষেধের জন্য সে ফরজটা মানে পরিস্থিতির আলোকে ফরজটা কার্যকরী হচ্ছে না এটার মধ্যে অবশ্য এটাও পরে যায় না সেটি হল ছিল হয়েছে এই ব্যাপারে যেরকম হায় আমাদের যদি এখন শুরু করেন শেখ শহীদুল্লাহ তাহলে আমাদের জন্য ভালো হয় আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমরা যে বিষয়টা নিয়ে এ অধিবেশনে আলোচনায় আসছি সম্মানিত পরিচালক ডক্টর মুসলিহুদ্দিন সাহেব আমাকে শুরুতেই সুযোগ দেওয়ায় আমি পরিচালক সাহেবকে ধন্যবাদ জ্ঞাপন করছি বিষয়টি হচ্ছে যেগুলি মান অর্থাৎ ইসলামের কোন আবাদত ফরাজ হওয়ার জন্য কতগুলি যোগ্যতার বিষয় থাকতে হবে যে এই বিষয়গুলি তার মাঝে পাওয়া গেলে এই বিধানটা তার উপর ফরাজ হবে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 বরং এটা অন্য সময় তারা পালন করবেন অথবা অবস্থা অনুযায়ী অন্য ব্যবস্থা গ্রহণ করবেন সেগুলির মধ্যে একটি হল যেটি আল্লাহ রাবুল্লাহ আলমিন সৃষ্টিগতভাবে নারীদের জন্য প্রতি মাসে একটা যেটিকে মাসিক বা আমরা যেই বইলে থাকি এটা যদি ঋতুস্রব সেটা যদি দেখা দেয় রমজান মাস এসে যায় তাহলে যতক্ষণ না এটা থেকে পবিত্র হয় ততক্ষণ পর্যন্ত তার জন্য রোজা রাখা ফরজ নয় বরং রোজা থেকে বিরত থাকাটাই হলো তার জন্য নির্দেশ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 তাদের জন্য সহানুভূতিশীল তাদের প্রতি একটা রহম ও দয়া দেখানোর কারণে প্রদর্শনী আল্লাহ সেই সময় কোন একটা তোমাদেরকে বেশি বেশি জাহানামে দেখতে পাচ্ছি তার একটি কারণ হল বলা হয়েছে যে পুরুষের একজন সাক্ষীর স্থানে নারীকে দুইজন সাক্ষী লাগে এটা হচ্ছে না আর দিনের হচ্ছে যে ঋতু অবস্থায় তাকে বরকত ন্যায়মত যে ব্যাপারে আমরা আলোচনা শুনেছি এখন সৌম প্যাক করলে কি গুণাটা হয় আমাদের ইউসুফ আবদুল মজিদ সাহেব সে ব্যাপারে একটু আলোচনা করতে। এবং যেকোনো ফরজের প্রতি অবহেলা করা এটা কবিরা গুণা নামাজ ত্যাগ করা এটা যেরকম কবিরা গুনার দিক থেকে আরো জঘন্য সওম যদি কেউ ত্যাগ করে তাহলে এটাও কবিরা গুণা হবে सम्मानित दर्शक मंडल स्वच्छ जेने मुस्लिम गण्य हो जाए अलसता अलसतार विषय একটা হলো অলসতা হল স্ত্রী মিলনে যদি অলসতা করে ছেড়ে দেয় তাহলে তাকে এমনিতে পরবর্তীতেই অলসতা করে ছেড়ে দেয় তাহলে তাকে সেই স্থানে প্রতি একটা স্থানে একটা শ্যাম পালন করতে হবে জরুরি অলসতা করে যদি কেউ ছেড়ে দেয় তাহলে সে বড় গুনাগার হবে তাকে এর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে অন্যান্য বিধানগুলি যেমন ছেড়ে দিলে আল্লাহর কাছে অনুত্ত হয়ে তবা করে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবেন ঠিক এই বিষয়টিকে যদি সম্মানিত সারা বিশ্বের দর্শক শ্রোতা আমরা মাস যে মাস অত্যন্ত বরকতের যে মাস অত্যন্ত রাহমতের যে মাস অত্যন্ত খায়ের এবং কল্যাণের যে মাসে অনেক ট্রেনিং হয় আমাদের আধ্যাত্মিক দৌহিক সামাজিক পারিবারিক নৈতিক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 তবে ওখানে সিয়ামের যে ফজিলত ওখানে একটা হাদিস উল্লেখ করা আমি ভালো মনে করছি আল্লাহাক বলছেন যারা হাদিসে কুৎসিতে আসছে নবী সাল্লাম বলেছেন আল্লাহাকিম তো আদম সন্তানের প্রত্যেক নেঘ কাজের বদলা ১০ থেকে নিয়ে সাতশ গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়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 ছোট্ট একটি বিরতির পরে আপনাদের সামনে আবার আমাদের এই মূল্যবান আলোচনা নিয়ে ফিরে আসবো সে পর্যন্ত আপনারা একটু অপেক্ষা করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সারা বিশ্বের পিস টিভির দর্শক শ্রোতা আমরা ছোট্ট একটি বিরতির পরে আবার আপনাদের সম্মুখে আলোচনা নিয়ে ফিরে আসছি শেখ আমানুল্লাহ মাদানীকে প্রশ্ন করা হয়েছিল আদাবের প্রসঙ্গে তিনি একটি সম্পর্ক কথা বলা শুরু করেছিলেন আমি ওনাকে সম্পর্ক কথাটা শেষ করার জন্য অনুরোধ করছি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 কিছু নিয়ম রয়েছে কিছু ধারাবাহিকতা কিছু কাস্টম কিছু কালচার রয়েছে এই ব্যাপারে গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের জন্য তবে ওখানে সিয়ামের যে ফজিলত ওখানে একটা হাদিস উল্লেখ করার ভালো মনে করছি আল্লাহা বলছেন হাদিসে কুচ্ছিতে আসছে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 আল্লাহ পাক জন্য এবং আমি নিজে তার বদলা দিবগণ বলছেন যে এবার জন্যই করে কিন্তু অনেকে ব্যাখ্যা দিয়েছেন এভাবে যে সিয়াম পালনকারী ব্যক্তি সাময়িক হলেও জুলুম করে না মিথ্যা কথা বলে না এই জন্য আল্লাহ পাক এটাকে খাস করেছেন অনুরূপ ভাবে লিয়ান্না নির্ধারিত করে দিচ্ছি দশগুণ সত্তর গুণ সাতশো গুণ সংখ্যাটা কিন্তু আমাদের জানা হয়ে যাচ্ছে কিন্তু যখন বলা হয় একই জন একই জন যখন বলতেছে যে তোমাদেরটা গুনে গুনে ওটা যে কি দিব সেটা আমি বলছি না সেটা হলো অনেক বড় ব্যাপার বিশাল ব্যাপার আল্লাহাকি আল্লাহ সেটা আমি জানি সেটা যে অনেক বড় অনেক বিশাল এটা বুঝানোর জন্য আল্লাপাক এটা ছাপিয়ে রেখেছেন করার জন্য এভাবে বলা যেতে পারে একদিন আমাকে একটা আমলের কথা বলেন যত আমি আমলটা করব তখন আমি জানাতে যেতে পারবো আমলের বিনিময়ে তখন আল্লাহ রসুল বললেন তুমি শ্যাম পালন করো এ বাদতের জগতে আর কোন এবাদত দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না যদি সলাতের মতো এবাদত করে আল্লাহকে বেশি ডাকা যায় সলাত আল্লাহকে বেশি ডাকার বড় মাধ্যম কিন্তু সন্তুষ্ট করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে শ্যাম क्यों श्याम सब चेल्लर का बी प्रिय अथचान पर सब चाहे गुरुपूर्ण एबादत गुरुत्वपूर्ण दिक्को आल्ला आलमीर सब चेहरे प्रिय हलो ओ क्षेत्र जी कहर मध्य परिपूर्ण भाव आल्ला एकत्र छूटे उठे मुक्त है तो देखा जाए सलाद आदाय करते मानुषर के लिप्त है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 সম্পাদন হওয়ার দিক থেকেও এই জিনিসটা খুবই আক্রান্ত থেকে আল্লাহ শুধু আল্লাহ না সালাতের জন্য পানীয় দূরে থাকতে হয় না এবং শাহওয় থেকে ওই মুহূর্তের জন্য আগে পিছিয়ে আব্দুল উমর বলছেন যে আল্লাহ রসুল বললেন যে অসিয়াম এই সব একে তুমি মাফ করো জানতে দাও তাহলে একটা আলাদা বৈশিষ্ট্য আছে খাওয়া পান করা এতটিকে সাথে নিয়ে বৈশিষ্ট্যকে সাথে নিয়ে আমাদের এই সাউন্ডটা পালন করা হয় রাসূলের কারীম যে জান্নাতে রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা সায়িমুন যে দরওয়াজা ভিতরে একটি দরওয়াজা কারণ জান্নাতে অনেকগুলো দরওয়াজা আছে এ পর্যায়ে যেটা বিশেষভাবে উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে মৌমিন তাদের উপর যেহেতু রোজা ফরজ কাজে ফরজ রোজা রাখার ক্ষেত্রে রমজানের রোজা রাখার ক্ষেত্রে তো সকলেই সমান তাহলে যদি বলতে আমরা যদি বুঝি যে মানে সবাইকে এর থেকে এটা বোঝা যাচ্ছে যে রমজানের বৃহসত্ত্ব যারা অর্জন রোজার বৃহসত্ত্ব যারা অর্জন করেছেন অর্থাৎ রমজানের রোজার পাশাপাশি সোমবারে বৃহস্পতিবারে যেরকম রয়েছে রোজা বেশি রেখে রোজার ভিতরে আল্লাহ তাদেরকে সম্মানিত করে বাবুর রাইয়ান দিয়ে আমরা আল্লাহ পরবর্তী বাবুর দিয়ে মানে বলা যেতে পারে যে আমরা হয়তো বললাম যে অনেক দরজা আসলে বিষয়টি জান্নাতের আটটি দরজা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 অন্য বোখারি মুসলিমের হাদিসে আছে যে অনেক যে দরজা আছে আটটা জান্নাদের বিভিন্ন এ বাদতের মাধ্যম দিয়ে বিভিন্ন দরজা দিয়ে ঢুকবে মানুষ কিন্তু হজ পালনকারী ওই দরজা দিয়ে ঢুকে গেলে আর কেউ ঢুকতে পাবে না যেমনটা সিয়াম এর ব্যাপারে বলেছেন শুধুমাত্র সিয়াম এর ব্যাপারেই বলেছেন শেষ ব্যক্তি যখন ঢুকে যাবে তখন উগলেখা বন্ধ করে দেওয়া হবে কারণ হলো প্রত্যেকটা মুক্ত বৈধ থাকে এমন একটা জিনিস बहुकिन रेखे आल्ला हज लोक देखो हादी साहब क्योंकि श्रम फुटे उठे एक मन रखें आल्ला সেটা কোন অবস্থায় ত্যাগ করবেন না যেগুলি সৌম বা সিয়াম পালনে মোস্তাহ যেগুলি রয়েছে সেগুলি সম্পর্কে যদি আমরা আলোচনা করতে যাই তার অনেকগুলি বিষয় রয়েছে তার মধ্যে প্রথম সিয়াম এটা শুরুই হবে সাহারি খাওয়ার মাধ্যমে তো সাহারি খাওয়া এটি একটি হল সিয়ামের গুরুত্বপূর্ণ বিষয় এটি কোনো ফরজ ওয়াজিব নয় তবে আল্লা রসুল সাল আলী হাসাল্লাম তিনি বলছেন তসাহারুফা তোমরা সাহারি খাও সাহারি খেয়ে রোজা শুরু করো কারণ এর মধ্যে রয়েছে তোমরা সাহারি খাও এবং ইয়াহুদীদের বিরোধিতা করো কারণ তাদের স্বভাব হলো সাহারি না খেয়ে রোজা রাখা তাহলে আল্লাহ রসুল সাল্লামের এই নির্দেশ থেকে আমরা একটা সন্ন্যত পাচ্ছি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 বা এই কারণে যদি শাড়ি ছুটে যায় অসুবিধা নাই ওই অবস্থায় সে রোজার জন্য নিয়ত করে নেবে এবং সেই অবস্থায় রোজা থাকবে নিয়তটা তো মনের সংকল্পকে নিয়ত বলে নিয়তটাই হলো মনের কাজ যেমন ভালোবাসাটা মনের কাজ এবং কেউ যদি মুখে মুখে ভালোবাসা হলো না ভালোবাসাটা হলো মনের ব্যাপার নিয়ত তা মনের ব্যাপার মনের সংকল্প রমাদাম যখন ঢুকে গেল তখন তিরিশটা সিযাম মানে একমাস করে নিলে পালন তো আর না পারল আমি এখন জানতে চাবো এর কাছে সময়টা কখনো টাইমটা কিছু আলোচনা এসে গেছে ওখানে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 প্রমাণিত আমাদের সময় এখন শেষ তিনশা আল্লাহ এই প্রসঙ্গে আমরা ধারাবাহিক আলোচনায় পরবর্তী আসরে আপনাদের স্বাগত জানাবো সে পর্যন্ত আপনারা ইনশাআল্লাহ আমরা আলোচনা শোনার জন্য পরবর্তীতে অপেক্ষা করবেন আশা করি আসসালামু আলাইকুম